ভীষণ কম্পনে বা আখরাজাত আর বাহিরে নিক্ষেপ করবে আল আর্দু জমিন বোঝাকে প্রথিত ধন এবং মুরদারগণ আর মানুষ বলবে মালাহা তার কি হলো মাদিন সেদিন জমিন তুই হাত ব্যক্ত করবে করতে আরম্ভ করবে আকবর নিজের সমস্ত খবর এই কারণে যে আপনার প্রতিপালকের তার প্রতি এই নির্দেশই হবে আস্তা তা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লিউরাও যাতে দেখতে পায় আহমা নিজেদের আমল সমূহ আমাল অনন্তর যে ব্যক্তি করবে মিসক অনুপরিমান নেক নেকাস ইয়ারহ ইয়ারাহু ইয়ারহু তা দেখতে পাবে পাবেয়া আমাল আর যে ব্যক্তি করবে মিতকলিন অনুপরিমাণ সাররন বদ কাস ইয়ারহু সেতা তা তথায় দেখতে পাবে